আউজুবিল্লাহমিনা শানিম বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামি তো রিচয় আল কোরআন এর সৈনী কমিনয় পর্লার গুলাম আমি এত পরিচয় এইতো পরিচয় এই পৃথিবীর সাবী নকল এই পৃথিবীর সাবি আসল কিছু নাইল্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলিক আমি নাইকে পরাজয় এক্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় নেতা উৎসাহ বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লার শাহিজ আমি মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট সিডি ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশন ওয়াজ মাহফিল তেলাওয়াত ইসলামী সংগীত হাম নাথ ডকুমেন্টারি ফিল্ম নাটো কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আইসিবি প্রডাকশন ইসলামী ক্যাসেট বিতান অনুপঞ্চাশ শাহিজ মসজিদ মার্কেট দ্বিতীয়তলা আন্দুরকিল্লা চট্টগ্রাম الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أننا سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبدًا ورسولًا الذي بعثه بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا نيرًا ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ه قَلَقُناكُم وَفيِيه وَعيدكم وَمِنه كُم تةًا أُر وَقد النَّ ب صََّ الل بعَلَهِ إذا وزع الميت في قبره جاء القرآن جاء القرآن عند رأسه والصلاة واليمينه والصيام عن شماله وسائل الحسنات عند رجليه أو كما قال النبي وعليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ دور الشرور اللهم صل على محمد وعلى آل محمد একেবারে শিপা নেই এটাও ই না রায় তারপরে অল্লারি কালামু হাম্মিমি মুহামাদামাবারা তে দেখে আম হম আশা নেতা আর মহাপতি পড়ি বাদাম মরলা এটা নাক محبه جبنا نرايا الله پاکر ذكير الله لا اله الا الله لا إله إلا الله টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধে সম্মানিত মা ও কিছু কথা আমাকে বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য এ ময়দানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য ন্যামকের শকর আদায়তে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণে সকলেই কালী মত সফর উচ্চারণ করি আল্লাহাম লক্ষ দুরসাল আলমিন ইমামুল মুরসালী শফি আজ রসুল العرب والعجام আলম নবীল আজম হবিব কবরিয়া আশরফুলাম্বিয়া সৈদুলাম্বিয়া محشر মহস কৌস আকা নাম মদী নহ কাজদার আফতা নবুত সর্বোপরি সকর জরা আলমিন হাজারো হাজার মুসলমানের মধ্য থেকে আপনাদেরকে এবং আমি গুণাহাগারকে বাছাই করে হাজার ও কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাক কবুল করেছেন এবং পরিবেশ পরিস্থিতিটাও অনুকূলে রেখেছেন এজন্য অন্তরের অন্তরস্থল থেকে আর একবার শুকর আদায় করি আল্লাহাম আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের চূড়ায় তহার ভেতরে এক আয়াতে কারিমা চিলওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত উন্নী সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে তিলাবকৃত আয়াতে করিমা ও হাদিস পাক সহি তরিকায় এখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুন সকলের মুখস্থ করা একটি আয়াত যদিও অনেকে কোরআন পড়তে জানেন না কিন্তু আয়াত শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কারণ এদেশের মানুষ আল্লাহ ভীরু ধর্ম ভীরু আলেমপ্রিয় বয়ান শুনেন জুমার দিন ঈদের বয়ান এরপরে আল্লাহ আল্লাহওয়ালাদের বয়ান বিভিন্ন ওয়াজে বয়ান শুনতে শুনতে আপনাদের অনেক হাদিস অনেক ওয়াজ অনেক আয়াত মুখস্থ হয়েছে। সেই মুখস্ত করা একটা আয়াত আমি আপনাদের সামনে পড়লাম আমার মনে হয় না এই আয়াত এখানে কেউ পারে না সবাই পারে আমার ধারণা কি বলেন আপনারা পারেন না কি পড়েছিলাম আয়া মিনহা ফালাতি যুগুম তার সবাই পারেন মনে হয় কথা বলেন না কেন কোন সময় পরে খানার আগে না পড়ে কোরবানি সময় মানুষের জীবনের শেষ না ফেরার দেশে যখন চলে যায় মাটির গর্ভে সাদা কাপন পরিহিত বান্দাকে সামান্য কেবলার দিকে রাখে মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলে দেয় এরপরে বাঁশের চাল কলা গাছের পাতা এরপরে মাটি আর আয়াত করতে থাকে মিনহা ফলাফু وَمِنْهَا نُفُرِجُكُمْ تَارْتَ النُخْرَاجِ اللَّهَ بَقْ رَبُّ الْعَالَمِنِ بَلَنْ أَمِتُمَا دَرْكَسِ رِشْتِكُ رَسِي بِنَ التُرَابِ مَتِدْ تَكَ وَفِيهَا نُعِيدُكُمْ عَوَارْ مَتِرِغُرْهِنِ অমিনহানুসি জুম তার আবার পুনরায়ামি আল্লাহ মাটির গর্ব থেকে হাসরের ময়দানে হাজির করে দিবে। এ হল আয়াতের তার জামা সামান্যতম একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই এরপরে হাদিসের উপর আলোচনা अल्लाह पा के आया गोटा पृथ्वी मानव जी के तीन सतर्क संकेत दिए सतर्क संकेत मानूष आज के तुम बोलो एक समय तुम किसुला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 আজকে তোমার নাম কত কাম কত বংশ পরিচয় কত কিছু তোমার নামের টাইটেল আমি দয়াময় রহমানের পরিচয় এক ফোটা নাপাক পানি মায়ের গরভের ভেতরে ঢুকাইয়া তোমার বাবার মাধ্যমে সুন্দর করে আমি আল্লাহ পাক মায়ের গরমে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে মন্ত্রাম না পাক পানিটা চল্লিশ দিনের মেহনতের মাধ্যমে গস্ত হয়ে গেল এরপরে আবার চল্লিশ দিনের মেহনত পরিবর্তন চলে গেল গোস্তের থেকে হাড্ডি রক্ত এরকম পরিবর্তন উন্নতির দিকে এরকম আমি আল্লাহ চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে মায়ের গরবে ফিরিস্তার মাধ্যমে গরকার হিসাবে কাটাইয়া আমি আল্লাহ তোমার হাত বানাইলাম পা বানাইলাম দেহ বানাইলাম আর তোমার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাই দিলাম চল্লিশ কে চিল্লা কয় मुसलमान चल्लिस के कि चिल्ला मायर गौरव उम्म बंदा कय चिल्ला दिल सात कय चिल्ला मेर गौरबे बानदा तुम सात चिल्ला दिए কেউ যদি ধারণা করো চিল্লা দিলে যাহার নামে যাইবার একটু তুমি হিসাব নাও তুমি কোথায় যাবে বলে চিল্লা দিলে কি হয় খায়ালায় কাম নাই পেট ভারী হয় খানা মজা করে খাওয়া যায় বলে না না মায়ের গরভে চিল্লা দিলে সন্তানের দেহের যেমন উন্নতি হুনিয়ার জমিনে সংসারের কাছে যদি আল্লাহ ওয়ালাদের দরবারে আল্লাহর মোহব্বতেও চিল্লা দাও তাহলে দুনিয়ার চিল্লায় তোমার আধ্যাত্মিক জগতে উন্নতি হও মায়ের গরভের চিল্লায় শারীরিক উন্নতি হয় দুনিয়ার চিল্লায় আল্লাহর মোহব্বতে যদি দাও হেমিন আধ্যাত্মিক জগতের উন্নতি হয় চিল্লা দেওয়ার কারণে মেহনাদ চললো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো চললি দিনের মেহনাত এতদিন বান্দা নামাজ পড়ে না হঠাৎ করে নামাজ ধরে ফেললো এতদিন দাড়ি রাখেনাই চলি দিনের মেহনতে বান্দা দাড়ি লম্বা করে ফেললো আমল বলা হয়ে গেল নামাজ করে জিকির করে আল্লাহর মোহব্বতে বান্দা দুনিয়ার দিকে এখন মায়া নাই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহর ইবাদ করতে গিয়া যতটুকু শক্তির প্রয়োজন কতটুকু শক্তি অর্জনে বান্দা খানা খায় কিন্তু বান্দা যদি আল্লাহর হুকুম এবং হইতো বান্দার খানা খাবি না নামাজ তখন খানা বাদ দিও নামাজে দাঁড়ায় যাইতো আসলেই তো খানার দিয়ে তারা তাকায় না ভোগ বিলাসের বাড়ি গাড়ির পেছনে তারা দৌড়ায় না খানার চিন্তা নাই ঘুমের চিন আল্লাহর মোহবতে নামাজে রাত আল্লাহ পাক বলেন হে তোমাকে আমি মাটির থেকে বানাইছি সাবধান এক সময় তুমি কিছু ছিলে না এখন তুমি আব্দুর রহমান হয়ে গেছো আব্দুল করিম হয়ে গেছো এখন তোমার নাম আর কাম টাকার অভাব নাই পয়সার অভাব নাই এখন মাঝে মাঝে মাঝতানি ভাব নেওয়া উল্টা পাল্টা জিবা না কথা বলো আল্লাহ দেওয়া পানি পান করো আল্লাহর জমিনে তৈরি করা ফল ভোগ করো সাগরের পানির থেকে আল্লাহর জামক মাছ ধরে খাও এ গুলাম আমি আল্লাহ করে পর্দা করতে বলে আমরা পর্দা না করলে কে আছে আমাদের পর্দা করাবে দুনিয়াতে আসছি মাস্তানি করে লোক টাকার পেছনে দুনিয়া ঘুরলে আমরা ঘুরলে অসুবিধা কোথায় এখন দুনিয়াতে বন্ধু বান্ধব পাইয়া মনে করে এখন আর আমার সামনে কেউ নাই আমি এখন বড় মাস্থান আমার টাকার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই এগুলো কমবে না কিসের মরণ আবার কিসের হাসর আবার কিসের হিসাব আল্লাপ বলেন হেমুবিন সাবধান أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ, وأنكم إِلَيْنَا لَا تُرُجَعُونَ দুনিয়ার সরকারে টাকা পাইয়া চেয়ারম্যানই নির্বাচনে গলা ফাটায় চিৎকার দাও এক কাপ চা আর একশো টাকার মন পায়তো এত চিললাম আমার মাওলায় তো তোমার শুধু এক কাপ চা দেন নাই আল্লাহ তোমারে শুধু দেন একশো আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে কি না দিছেন মাইকে কথা বলি বেতারির চার চলে যায় বিদ্যুতের বিল দিতে হয় এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হয় এই মেশিন কে বানাইছে মেশিন চলতেছে দু ঘন্টা বয়ান চলতেছে ফ্যানের বাতাস দিয়ে মেশিন ঠান্ডা করে গরম হলে একবারও চিন্তা করছুন এই জিব্বাওয়ালা মেশিন কে বানাইছেন ওই মেশিনে কে তৈল পেট্রোল অপটেন দেয় ওই মেশিনটাকে তাজা রাখে বান্দা এত কথাই যে বলতেছো ঘুমের গরো কথা বন্ধ নাই নাইয়াও বান্দা নারায় কথা বলে এত কথা বলতে আল্লাহর দেওয়া কতো আল্লাহ আমার দর কত নেই আমোদ খাইলা এতনি আমদ খাওয়ার পর যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো আমি আল্লাহ তোমাকে করো আমি রায়াত দিয়া বয়ান করে দিলাম তুমি যেমন ফিরিস্টার থেকে দামি আর আমি আল্লাহর নিয়াম খাওয়ার পরে যদি আমি আল্লাহর না করো আমি আল্লাহ আবার ভিন্ন আয়াতে কোনছি তুই চতুষ্দ জন্দু না তুই ولهم أعين لا بِهَا وَلَهُمْ ও لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ অন্যি বলম অবু أُولَئِكَ هُمُ হিনু اللہ اللہ اللہ اللہ اماں مبارک نا مہار اللہ اللہ عاشق کو کاو ہے اللہ পাকের যেই বান্দা আল্লাহকে চিনার মতো চিনেছে দুনিয়া লাথি মেরে আল্লাহর মোহব্বতটাকে গলার মালা বানাইছে ভাইরা আমার चट्टग्रामे जमी घुमंत शाह जीवंत गरीब तदनींतन समय प्रशासन दायित्व नियोजित एक डिसी सब चट्टी चले आल्ला क्यों जान जाइ मन चाय भैर आल्लार मोहब्बत और किच्छुना है मुमिन सम्मान चेयरे बसते हम दुईटा पुजर पुजर प्रयोजन नाम सम्पद अर्थ सम्पदराम पुजी जो बंदा अर्जन करे तो सम्मान चेहर पाए सहबी हजरत आली যে আলী সম্পর্কে বলেন আর দরওয়াজা হলো আমার সাহাবি আলী কে সে আলী কে সেই আলী নবীজির পরশ পাথর আল্লাহর দরবারে শোকর আদায় করেন অল্লাহ সম্মানে দুই পুঁজির আদায় করেন আমাদের কৌমি মাদ্রাসায় কিতাবটা অনেক জায়গায় পড়ানো হয় ওখানে ঘটনা বিস্তারিত আছে আল্লাহর অলি রসুলের সাহাবি হজরত আলী আল্লাহ শুকর আদায় করেন কবিতার আকারে ব্যক্ত করা হয় भाईरा हजरत आलिता मालिक ना बनाय तुम्हें दिन मालिक बनाई कपाल धन्य कारण टे कल थे मज आसे कल आदाय हा কথা কন না কেন কথা বুঝেন না কাল নাই কথা বলে না কেন অনবিরুমার বান্দা যদিও মাল হাতে জমা করে মনে করে মাল আর ধ্বংস হবে না হাতের আঙ্গুলের করগুলো গণনা করে পারলো কত সম্পদ এগুলো আর কমে যাবে না আর সম্পদ কমবে না সম্পদ আমাকে বাঁচায় দিবে হাসরের মাঠে दुश्मन टा आज आल नई एल एम चिरदिन थे विदायर को सम्भवना দুই নাম্বার ব্যবধান টাকাওয়ালার টাকা বাড়ে দুশ্মন বাড়ে তত বন্ধু বাড়ে টাকাওয়ালার টাকা বাড়ে তো দু হামলা ভয় কি ব্যাপার বাড়ি গিয়ে মাথা নষ্ট ঘুমায় না ঘুমায় না বিবি সাহেবা বলেন এসামী আমার সারাদিন চট্টগ্রাম শহরে ব্যবসা করে আসলার আমি খাইবা ঘুমাইবা টেনশন টেনশন ভাব কেন স্বামী বলে টেনশন আল্লাহ টাকা দিছে ভয় লাগে কখন জানি মামলা হয় হামলা হয় কখন জানি অকালে মরণ হয়ে যায় চিন্তা আল্লাহাক বলেন হেমমিন টাকা দেখ এই টাকা তোমার আপন না টাকা যত বাড়বে তত টাকাওয়ালার টাকা আজ আছে কান্নাই ঠিক টাকার গরমওয়ালার গরম আজ আছে কাল থাকবে না টাকার জোরে ক্ষমতার চেয়ার পাইলো আজ আছে মতো কাল থাকবে এলেম বেড়ে যায় তো বন্ধু বেড়ে যায় হ্যাঁ মুসলমান অমুকের বয়ানে কেন যাও তার বয়ানে তো কিছুই পাওয়া যায় না শুধু কণ্ঠের আওয়াজ কণ্ঠের আওয়াজ नाना, वस्दा। एल मेरे पावा जाए। पावा जाए। ए ना तब छात्र भाई देर के बोलो छात्र एल एम कल्लाहना कर কখনো কখনো আলমের দিনও বিদায় হয়ে যায় কারণ কি যদি আলেমের সাথে বা এলেমওয়ালার সাথে গাতধারি করো বেয়াদুরি করো তখন আল্লাহ তোমার আলেম তারও সলভ করে দেয় এজন্য ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ হ্যাঁ নাই আল্লাহর দরবারে দোয়া করেন আর বলেন আল্লাহ এলএমের সম্পদ হেফাজতের যাজ করবা স ভেতরে ব্যবধান টাকাওয়ালার বয়স বাড়ে তো তো অন্যের ঘৃণা জমে আর এলেমওয়ালার বয়স বাড়ে তত সম্মান বাড়ে टा वाला जत बुरा तृणा बेड़े जाए घृणा घृणा कर ठंडाते खे बोक खुले कर बंद कर ब्रेंड और गार्लफ्रेंड नहीं आड्डा मार्बे टाका नहीं जान नाम दिखे जाओ जा बाये सतान बोले मस्जिद এমন একটা গরম খতম বাবার জন্য পড়ে দাও যে কতন পড়লে আমা বাবা তাড়াতাড়ি একটু আড্ডা দিব টিভি দেখবো বুড়া বাবায় কোন জায়গা থেকে জানি বয়ান শুনে এখন আমি বাবার জন্য কিচ্ছু পারি না বাবায় মরবে তো টাকা আমার মতো করব টাকা घृणा मे घृणा स्त्री घृणा कर देहर जाली खतम बाबा मरे नाइबारगेना तुम घरे थी क्या यो डिस्टार्ब करो जाओ गाती ला चिलना दिए যত বয়র বাড়ে তত মোহাবত বাড়ে তত মোহাব্বতিনে ঘুমান্ত আল্লাহ রু আলি আমাদের চোখের সামনে যাদেরকে দেখেছিলাম চরমের জমিনে ঘুমান্ত সৈয়দ হজরুল করিম রহমাতুল্লাহ অনবির মানুষগুলো দেখতাম শুধু সাধারণ মানুষ না সি হয়ে যাবে আমরা দোয়া করেছিলাম আল্লাহ আমাদের মুরব্বীর হায়াত বাড়ায় দাও দরকার আমার হায়াত কমায় দাও আমাদের জমিনের মধ্যে এখন আছেন সর্বোপরি হাট হাজারির হজরত দা মাত বারাকুহম গোটা দেশের পাগল বেইমানরাও পর্যন্ত মহব্বতের নজরে দেখে। একটা কথা বলে আমাদের কোন জামা পড়ার কারণে দাড়িটা লাম্বা করার কারণে কোরআন হাদিসের বয়ান করার কারণে দাওয়াতের কাজ করার কারণে হাজার লক্ষ লক্ষ আলেমের জবাই ইতিহাস জেনে শুনে লম্বা জামা পড়েছি ইতিহাস জেনে কোরআনের আওয়াজ নেওয়া ময়দানে অবতীর্ণ হয়েছি আমরা তাদের মাইরের খবর জানি নাস্তিক বেইমানের দল আমি মাইলের ভয় দেখায় কোন লাভ হবে না ভাইরা আমার হুজুর তুমি জিকির করো বয়ান করো আবার চুলকানি করেনা করেছিলাম উজানির কারি ইকবর হিম রহমাতুল্লাহ ও বন্ধের কি সন্তান রশিদ আহমদ হি রহমাতুল্লাহ খলিফা চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত বিবার সন্তান আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ কত বড় কামেল অনবির উম্ম আল্লাহর মোহাম্বত উজানি মাদ্রাসায় যখন ভর্তি হলাম ফরমের ভিতরে লেখা আছে কোন রাজনীতি করা যাবে না কোন দল করা যাবে না কোনো মিছিল করা যাবে না কতক্ষণ চিন্তা করলাম ভর্তি হব কি হব না হ্যাঁ ভর্তি হয় যাবো কারণ এখন আর আন্দোলনের কি প্রয়োজন অর্জন করার পরে ময়দানে কোরআনের খ্যাত মুক্ত এখন আমার অর্জন করার দরকার অর্জন করে লই চিন্তা ভাবনা করে মাদ্রাসার চার দেওয়ালের ভেতরে ফুটে গেলাম কোনো টেনশন নাই চার দেওয়ালের বাইরে যাওয়ার দরকার নাই কোরআন পরব হাদিস পরব ইসলাম শিখব কিন্তু না হঠাৎ করে কালের মধ্যে আওয়াজ মাথাটা গরম হয়ে গেল না মুনি দেওয়াল ভাইয়া ধরা লাগবে ওই বেঈমানকে হঠাৎ করে ধৈর্যের পানি দিয়া মাথা ঠান্ডা করলাম দেখিনি ফিরে যায় করে। ঠান্ডা করতে না করতে আল্লাহ পুরাণ হয়ে গেছে পাল্টানো দরকার মাথা গরম হয়ে গেল আবার রাস্তায় বেরিয়ে পড়ব নাকি ধৈর্যের পানি আবার ঠান্ডা করে দিলাম हठात कर हाराइते हाराइते आवाज एकदल आवाज दिया नदी ना वाला नबी सन््रासी नदी बेईमान आवाज दिया नबीजर दारि मुबारक सागल दार मत छो এখন মাথা গরম হয়ে গেছে ঠান্ডা হবে না কান্নাও করতে হবে দিনের বেলা ক্লাস করব রাতের বেলা মাওলার দরবারে দোয়া করব আর কান্না করব আর দিনের বেলা ফাঁকে ফাকে রাস্তায় নেমে আমরা টুপিওয়ালা ইমান বাচ্চাবার তাি আল্লাহ बेईमान बे बे बे नास्तिक मोनाफिका कारण हिंदू भाईजान गाला गाली करा জিব্বার দোয়া কবুল হতে দেরি হবে নাও না বুঝি কপাল পরে কেন কারণ পবিত্র দিলা পবিত্র বলা মাত্র একশন শুরু হয় আল্লাহওয়ালা বসবাস করতেছেন হেমুমিন एक एर पर एक गाली देना गरम बनाबे एक मुसलमान पीठ जो देखे तक बेईमाना अम्को एम भाव चापा दीबे मुसलमान तक চিন্তা করবে না দাঁড়িয়ে টুপির দিয়ে তাকাবে না আন্দোলন করবে দেখা যাবে এই বেইমানের উচিলায় আমাদের আন্দোলন এত গভীর হয়ে যাবে ওই আমাদের সামনে দাঁড়াবে আর সব মুসলমান আন্দোলনের রাস্তা গরম করে দিবে সেই দিন বেশি मुसलमान आंदोलन भाई कथा भलोल कर नबीर दिओना সাহাবাহামের বিরুদ্ধে বলিও না মাদ্রাসার বিরুদ্ধে বলিও না আমরা কোনদিন কাউকে কিছু বলবো আর তুমি দুইটা দিলে একটা খাবা না এটা ভাবো কি করবো তুমি দুইটা চর দিবে তো একটা খাবান তুমি একটা খাও ভায়রা আমার মরণ লাগবে না কেউ মরবেন না আল্লাহর মোহব্বত নিয়ে ময়দানে ঝাঁপায় পড়লাম কোরআন হাদিজ দিয়ার শালীন ভাষায় সঠিক কথা বলব যদি দেখি কোরআন হাদিজ দিয়ার সঠিক কথা বলতে বাধা তাহলে আমি বয়ান বন্ধ করে রিক্সা চালাবো তারপর মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি সংকেত নাম্বার ওয়ান এ দুনিয়ার বান্দা তোকে মাটির থেকে বানাইছি গরম মেজাজ দেখাও না টাকার গরম টিকবে না উম্ম মাটির মতো মাতি হয়ে যাও সারা দুনিয়ার জমিন সব অন্যায় সহ্য করে নেয় তুমিও জমিনের মতো তাকে প্রশস্ত করে দাও অন্তরের রাগ নিবার হে মাটির মানুষ মাটি পায়া যাও কারণ অহংকারী করলে কাল করে যাবে এরকাল ধ্বংস কর কালো ধ্বংস এরপরে যদি না সংকেত সংকেতর টু दुनियाते आसबि की खावि दुनिया भात तरकारी फसल फल खालते पे भी ना कूदरती भाव मायर स्तने दूधर व्यवस्था करल दुनियाते आसार দুনিয়ার ফ্লাস্ক এর ভিতরে গরম চা গরম পানি গরম দুধ চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না আল্লাপাক বলেন হেমুমিন আমি তোর খানার দুধ মায়ের স্তনে ফ্লাস জমা দিলাম। এই দাঁত পাওয়ার কম হাড্ডি খেতে পারবি না কম পাওয়ারের দাঁত ফালায় ফুল পাওয়ারের দাঁত দিয়ে দিলাম কথা বলার শক্তি দিলাম চাহনির শক্তি দিলাম বুদ্ধি দিলাম টাকার মালিক বানাইলাম ভাতি একটা দিলেই তো হয়ে যায় না রে বান্দা না এত হাজার রকম তরকারি দিছি দুনিয়ার কোন কম্পিউটার ম্যান হিসাব মিলাতে পারবে না তোর তরকারি ভালো লাগে না গোষ্ঠ খাবি খা উটের গোস্ত খা মজা লাগে না গরুর গোস্ত খা তবে কম খায় সে গরুর গোস্ত কম খাবি কারণ এটার ভিতরে তাড়াতাড়ি যদি মরতে না চাও তো গরু কম খা ভালো লাগে না মুরগি খাও ভালো লাগে না দুম্বার গোস্ত খাও ভালো লাগে না ভেড়া মুরগি হাঁস কবুতর এরপরে গোস্ত বাদ দিয়ে মাছের দরবারে কত হাজার কোটি রকম গণনা করে শেষ করতে পারবে না জাতীয় ইলিশ মাছ খাও একটা মাছের দাম এক হাজার আর বৈশাখী কপাল পরার মেলায় গেলে তখন এক পিসের দাম এক হাজার হ্যাঁ ইলিশ মাছ খাবি পান্তাব খাবি কোনো বাধা নাই তবে ওই দিন খাইতেই বই কোন সরে কইছে ইলিশ মাছ এমন মজার মাছ ডিমওয়ালা মাছের মজা আলাদা ডিম সারা ইলিশের মজা আল্লাহরে বলে খুঁজে পায় না পা না এলাহি মু তু মে মাগু তো হ্যা এলাহি তু মে মা শুক হল্লাহ কে দেখো না রে বন্দা বুঝাবার কোন ভাষা নাই কোন ভাষা নাই ইলিশ মাছ দিয়ে খানা খায় এক মজা আমি যদি তোমাকে প্রশ্ন করি এ ভাই एक बयान शुनाओ मजा लम्बा नी बेटे ना कि सदा ना कि मजा जगत दीबा मजा अनुभवना देखाना अल्लाह कमार आल्ला जाए बला जाए ना देखाना একটা মাছের ভিতরে এত রকম মজা আবার ডিমের মধ্যে মজা আলাদা এত রকম মজা যে আল্লাহ তোমাকে দুনিয়া একটা মাছের মধ্যে খাওয়াইতে পারে। ওই মাওলা কে আমের ময়াদানে নামাজি বান্দাক পর আনওয়ালা পান্দা আল্লাহর মোহব্বতের পান্দাকে ক্ষমতা আল্লাহর নাই ও নবির মা আল্লা পাক বলে ইলিশ মাছ ভালো লাগে না অন্য মাছ খাবি রূপ চাঁদা মজার মাছ কত কোটি সহস্র ধরনের মাছ মাছ দিলাম এটি খাইলি তো পেট ঠান্ডা না কথা বললো এরপর আবার ফলের দরকার কি এবং বা তোর শরীর পেট ঠিক রাখার জন্য খানা দিলাম বাড়তি ভিটামিন দিলাম ফল দিয়া নতুন কোনদানা দিলাম হাজার রকমের ফল দিলাম কলা দিলাম কাঁঠাল দিলাম দিচ্ছে বম দা আমি আল্লাহ পাক কুদরতি ভাবে গাছ উঠাইয়া ফল দিয়া তোর মজা দে দিলাম পাকার পরে খাবি मानुसारल्ला गजब फरमालीन ढुक से कह फर्माल चेक करो विदेशी मेसिन आनते ফল খাবেন আল্লাহ ভিটামিন ফল সুন্দর থাকবে কি সুন্দর ফল আঙ্গুর কলা কত আম কত কত আমি ধৈর্য ধারণ কর আমি আল্লাহ আম বানাইছি তার পাকায় দিন খাবি ভিটামিন কোন ভেজাল নেই কপাল পরা কপাল পরা বদমাইস কপাল পরা নেমো খারাম কপাল পরা ইত কপাল করা এডিরে রা পিডাইলো আমার রাগ কমে না কিন্তু পিডানের ক্ষমতা তো আমার এত পাই না এই আমরা তুললে ফেলাইতাম পিডায় রড একমাস পর আম লাল তুই এবারে তাড়াতাড়ি আইন রং সং দিয়া এরপরে মেডিসিন দিয়া সেই ফল ছিল মানুষের জন্য উন্নতির কারণ সেই ভাল তোর কারণ এখন অবনতির কারণ হয়ে গেল আল্লাহে আমার মনে হয় দুনিয়াতে আসার পরে আজানে কেমন হয় নাই বদনাই মানুষ মানুষের দুশ্মান হয়ে গেছে চোখের সামনে বাচ্চার ক্ষতি করতেছে ফল দিয়া ফল বাচ্চা খেলে স্বাস্থ্য বেড়ে যাবে আজকে আমার গোটা দেশবাসী আতঙ্কিত এই কোরবানির বাজারে গরু বিক্রি করতে যায় ইঞ্জেকশন কত পশু গরুর পোলান ফাটায় দুধ না নিমক হারাম আল্লাহ কোরআনে বলেন রাখ করছেন না রুগী এদেশে নাই আর মিথ্যা কথার তো হেডমাস্টার এত মিনিটে হয় না সেকেন্ডে সেকেন্ডে শুধু মিথ্যা প্রতিযোগিতা চলছে আর মিথ্যার মূল ফাউন্ডেশন এখন মোবাইল আমাকে আপনাদের সফল আল্লাহ পাক বলেন হে গোলাম ফল দিলাম তোমার বাড়তি খাবার ভিটামিন তৈরি করার জন্য এত আমদ দেওয়ার পর আমার শকর আদায় কর হ্যাঁ করিস না মাটির মানুষ মাটির থেকে বানাইছি আবার ঢুকাবো বুঝাবি তুই আবার ঢুকাব স্বামী আর স্ত্রী ঘরে বসে খানা খায় हटात कर नतुन मोबाइल निल्का मेरे टेस्ट कर ला दिए देख लोमार এইবার স্বামী স্ত্রী মাথা গরম ব্যাপারে কয়ে তরকারি নাই কপাল মন্দ বেআই সাহেবকে খানা দিতে হবে কি করা যায় বেআই তাড়াতাড়ি ভেতরে বসেন মেহমানদারির ব্যবস্থা হচ্ছে আল্লাহবন্দা বিবেরি গিয়ে কি